আবদুল্লাহ ইবনু বুহাইনা হ্রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লিয় সাল্লাম জোহরের দুরাকাত আদায় করে দাঁড়িয়ে গেলেন দুর আকাতের পর তিনি বসলেন না সালাত শেষ হয়ে গেলে তিনি দুটি সাজদা করলেন এবং অতপর সালাম ফেরালেন